সালামুক রহমতুল্লাহ অবরাতিল্লা আলহামদুলিল্লাহ নস্তায়নস্তু অনু মিনু বিধে অনতারাই সুরে আমি মাই আুফা মেলা বদল হুপা فايا ويرفع به الدرجات قالوا بلا يا رسول الله قال اصفا بالعذو الى المكاني وكثرت الرفطه الى المساجد وان انتظر الصلاه عباد top of the knee প্রথম শুকুর আদায় করছি মহান নব্বুলালে যিনি আমাকে মূল্যবান সময় থেকে কিছু সময় একটি নুরানি মাহফিলের সামিয়ানার নিচে আসার বসার এবং আল্লাহ তালার মনোনীত দিন সম্পর্কে যে একটি কথা আলোচনা করার শ্রবণ করার তৌহিক দান করলেন এজন্য প্রথমেই সেই মহান নব্য লাল আদিন এর আলিশান দরবারে মৌখিক ভাবে শুকর গুজার হয়ে মহব্বতের সাথে কালী মাত্র শবর আদায় করে দিল খুলে বলিয়াল হরতুলিল্লা এই ধরনের মাহ আসতে পারা বসতে পারা কিছু বলতে পারা শুনতে পারা महफिल के उपकृत होते चरम सौभाग्यता सौभाग्यता अल्लाह का आदाय करा घर महफिले आसते परल এই ধরনের মাহফিলে সময় দিতে পারল বসতে পারলো। এবং উপকৃত হইতে পারলো আল্লাহ তালা বলেন তারা প্রকৃত আমার বান্দা আমার বান্দী। পক্ষান্তরে এত সুন্দর আয়োজন ব্যবস্থাপনার পর যারা এই মাহফিলে বসল না এই মাহফিলে আসলো না এই মারফিল থেকে উপকৃত হতে পারলো না আল্লাহ সবার কাতার ভাষায় আল্লাহ তালা চরম কটাক্ষ করে বলেছেন তারা দুর্ভাগা হয়ে যেতে পারে কোপাল হয়ে যেতে পারে এই জন্য ভাইদেরকে আমি প্রথমে অনুরোধ করব আজকের এই মাহফিল অনেক সুন্দর একটি মাহফিল দিনী মাহফিল এই মাহফিল থেকে আমি আপনি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ সবার রহমত ছাড়া কিছুই করতে পারবে না আল্লাহ তালা যাকে রহমত দিতে চান তাকে রহমত দিয়েই দিলে এর জন্য আমাকে আপনাকে একটু নুরাচনা করতে হবে একটু মজা করতে হবে মেহনত করতে হবে আল্লাহ তালা তো রহমত দিতেই চান আমরা যারা এই মাহ বসেছি যারা আমরা এই দিনী অংশ গ্রহণ করেছি আল্লাহ তালার দয়া মেহরবাণীতেই অংশগ্রহণ করেছি আমাদের বুদ্ধি আর তালাকে সে এখানে আসতে পারি নাই দিনের কাজ এবার কাজ করতে পারা এটা একমাত্র আল্লাহ তালা দয়া রহমত কোনো মানুষ তার বুদ্ধির দ্বারা সম্পাদন করতে পারে না মেধার তারা সম্পাদন করতে পারে না কোন শক্তির জোরেও করতে পারে না আল্লাহ তালা বলেন আমার দয়া আমার রহমত আমার নিয়ন্ত্রণে আমি যাকে ইচ্ছা তাকে আমি দাম করি আল্লাহুল আল্লাহ তালা তার মর যাকে ইচ্ছা তাকে দেন আর যাকে ইচ্ছা তাকে বাহরুন করেন আমরা যারা এই মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম এই মাহফিলকে রহমতের জরিয়া মনে করা হেদায়তের জরিয়া মনে করা হতে পারে আল্লাহ সবার তালা আমার আপনার বিবেকের দ্বার খুলে দিবে আমার আপনার অন্তরের তালা খুলে দিবে আল্লাহ তালা হেদায়তের ধারচনা করবে एर के एक धर् सहकार कथागो सुनते दिन कथा आदबेर साथ मुखा बिजि शु आदब आलार किस आदब आज आपन सामने कथा बोलो हमार बोलार जो कि आदब आक्ता তার বলার আদব যদি রক্ষা করে আর শ্রোতা যদি শোনার আদব রক্ষা করে শুনে এই শ্রোতার শোনার মাধ্যমে আল্লাহ হেদায়তেরা বলার শোহান আল্লাহ আল্লাহতালা পোড়ানের ভাষায় আমাকে আপনাকে সুসংবাদ শুনাইছেন আপনি সুসংবাদ শোনা দিন আমার ওই সকল বাংলা বান্ধীদেরকে যারা দিনীম আফিলে গেল দিনী মাসিরে বসল বসার পর আমার কোরআনের কথা আমার কথা দিলের কান দিয়ে শুনলো দিলের পাত্রকে আমার দিকে মোতাজ করে দিল সুসংবাদ শোনা দিন কিসের সুসংবাদ আমি আল্লাহ নিজিম আমার পুত্রকে হাত ধরে তাদেরকে হেদায়তের পথের উঠাইয়া भाई आल्लादी का हेदायत दें पुत्र की हाथ धरे जी ता हेदायतर पथर पर उठा दें तोमरा हुआ सूझ आपने रस्तार पारा पर समया के हाथ धरे रास्ता पार कर दी कच्चा दुरबल कतु ज्ञान तरह সে অ্যাক্সিডেন্ট করতে পারে তাকে হাত ধরে রাস্তা পার করে দেয় তখন সে নিরাপদ পারবে ততরূপ আল্লাহ সবার তাল আমার আপনার নিয়ে আল্লাহ আল্লাহাল আমাকে আপনাকে হেদায়তের পথের পথিক বানিয়ে দেবেন আর যারা হেদায়ত পায় ভাই তারাই সুসংবাদ প্রাপ্ত তাদেরকে হেদায়তের মাধ্যমে সুসংবাদ শোনানো হয়েছে এজন্য ভাই এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয় দুনিযা অন্যান্য মঞ্চের মতো নয় এই মাহফিলের বহু দাম আল্লাহ তালা অনেক দাম দেখেন আমি আপনি তলব নিয়ে এখানে এসেছি তলব কিসের তলব যে আমি দিনের দিনের দু একটি কথা শুনবো আমলের নিয়তে আমি শুনবো আমল করবো এই তলব আর বিকির আমরা উপস্থিত হয়েছি যাদের মধ্যে তলব আছে তারা এখানে আসতে পারছে আর যাদের মধ্যে তলব নাই সিপাশা নাই তারা এখানে আসতে পারে নাই বাজারে অনেক মানুষ আছে কিন্তু যাদের মধ্যে পিপাসা আছে তারা এখানে আসছে যাদের সিপাসা নাই दिने टिकिट नाइ तलब ना कारा एने आसते परे ना अल्लाह तलाके आपके दिन तलब और टिकिट दिए अल्लाह तला दया मेरी तलब भी किसी की कदम का सदता है यह कदम उठता नहीं उठाया जाता है अल्लाहर खास बंदारा बोले ग আমার ভিতরে যে পিপাসা যাচ্ছে যে আমি কিছু কথা শুনবো ওরানের কথা শুনবো আল্লাহর কথা শুনবো এই পিপাশা আমার আপনার দিনের ভিতরে কে পয়টা করেছে আল্লাহ আল্লাহ দয়ার ভিক্ষা আল্লাহ যদি দয়া না করতেন আমার আপনার সেই পিপাশা যাচ্ত না পিপাশা পয়টা হতো না অদন উঠতা আমি আপনি দিনের জন্য যে কদমগুলো উঠাই মসজিদের জন্য যে কদমগুলো ফেলি এই কদমগুলো আমি আপনি নিজ শক্তিতে না নিঃশক্তিতে কদম ফেলি না বরং আমার আপনার বাহ্যিক শক্তির সাথে আল্লাহ তালার বাস এই শক্তি সংযুক্ত হয় তারপরে আমার আপনার জন্য কদম উঠানো সম্ভব হয় এজন্য ভাই এই মাসিক বরং বারো মাহ দিনের বাগান এই দিনের বাগান এর ঘর জ্বালা বয়ান করে আমি শেষ করতে পারবো না শুধু এত কথা বলতে চাই মোখারি সরকারের বর্ণনা আছে যারা এই মাহ দিনের তলব নিয়ে আসবে দিনের টিকিট নিয়ে আসবে হেদায়তের মুখাফিজ কি হয়ে আসবে আল্লাহ সবার তাদের দুর্ভাগ্যতাকে দূর করে সৌভাগ্যতা দান করবো না যার কারণে আমরা দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে দুর্ভাগ্যতার ডেফিনেশন দিই সৌভাগ্যতার ডেফিনেশন দিই বলি কি সৌভাগ্যবানকে যা অনেক জমি জমা আছে যোদ্ধা সে হল সৌভাগ্যবান আরেকজন তার অনেক সম্পদ আছে সমাজপতি তাকে মনে করি সৌভাগ্যবান এটাকে সৌভাগ্যতা মনে করি আরেকজনের ক্ষমতা আছে দর আছে রাজত্ব আছে আমরা মনে করি যে সৌভাগ্যতা অর্জন করেছে আল্লাহর কাছে উনি কোনটাই সৌভাগ্যতার কিছুই নয় এমনকি ইজ্জত সম্মানের কিছু নয় সম্পাদ ইজ্জত সম্মান এনে দিতে পারে না ক্ষমতা ইজ্জত সম্মান এনে দিতে পারে না প্রকৃত সম্মান আল্লাহ তালা দান করেন দিনের মাধ্যমে আল্লাহ তালা বলে দিয়েছেন ইজ্জত সম্মান মর্যাদা প্রকৃত এটা পাবে কে আল্লাহ আল্লাহ রসুলের জন্য এবং আল্লাহ রসুলের অনুসারী যারা তাদের ভাষায় আল্লাহ রসুলের ভাষায় সৌভাগ্যতা দুর্ভাগ্যতার ডেফিনেশন দেওয়া হয়েছে আল্লাহ কোরআন কালিমে বলেন্লাহ ফিলাম না এই দুনিয়ার সমস্ত জীবন অতিবাহিত করার পর যারা জান্নাজ পেয়ে যাবে যাহার নাম থেকে নাজাজ হয়ে যাবে আল্লাহ তালার হাতায় তারা সৌভাগ্যবান সৌভাগ্যটা অর্জন তারাই সৌভাগ্যবান পক্ষান্তরে যারা দুনিয়ার সংস্থায় জীবন অতিবাহিত করার পর আখেরাতে গিয়ে কবরে গিয়ে ধরা পড়ে গেল জানে আসল না যাহার নামের হয়ে গেল আল্লাহ তালা বলেন তারাই হল দুর্ভাগা হতভাঘা কির বঞ্চিত তাহলে এই মহাবিবের মর্যাদা কি বোহারী সাহেবের হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন গোহারি চাইবেন হাজিদের মধ্যে বলেন এই মাহফিলের ঘরদাতা এই মাহফিলে যারা বসবে যারা কথা শুনবে আদবের সাথে বসে থাকবে আল্লাহ এলম আল্লাহ রসুলের কথা শুনতে হয় বড় সাথে আমার আপনার কথা বলতে নয় আল্লাহ এলম আল্লাহ কথা অনেক বড় তারা যেমন বড় তাদের কথাও অনেক বড় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলো আল্লাহ মহান তার কথা মহান এরকম আদক নিয়ে যারা শুনবে আল্লাহ বলেন যারা এই মহমিলে মাহফিলে বসত তারা এমন কতগুলো লোক এমন কতগুলো লোক এই লোকের মধ্যে যদি কেউ যাহান হয় চির দুর্ভাগ্যতার শিকারও হয় এই মাহফিলে কিন্তু বাংলাদেশ খাতিরে আল্লাহ তালা ওই ব্যক্তির চির দুর্ভাগ্যতাকে পরিবর্তন করে চির সৌভাগ্যতা দান করতে পারেন দুর্ভাগ্যতাকে পরিবর্তন করে আল্লাহ তালা সৌভাগ্যতা দান করতে পারেন তথা তাকে জাননা চেই যা আল্লাহ তালা কবুল আদান করতে পারেন এই মাহফিল সাধারণ কোন মাহফিল নয় এই জন্য কোরআন এবং হাদিসের কথা আমরা আমলে কি শুনব আল্লাহ আমাকে আপনাকে ইমানের দৌলভ দান করেছেন ভাই বিনা দরখাস্তে বিনা আবেদনে আমরা কেউ আবেদন করি নাই মালিকের কাছে আমাদের জন্য কেউ সুপারিশও করে নাই কিন্তু আল্লাহ তাল আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে কালিমাওয়ালা মুসলমান বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা চাইলে আমাকে আপনাকে হেদায়ত থেকে মাহরুল করতে পারতেন কি না। ইমাম থেকে মাহরুল করতে পারছেন কিনা সেই ক্ষেত্রে আমরা আল্লাহ তালার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারতাম কিছুই ব্যাপার রহমতুল্লিল হুজাল্ল আলমিন আল্লাহ রসুল যিনি হেদায়তের সাগর রহমতের সাগর সেই সাগরের পার্শ্বও কি লোক গোটা ছিল जरा आल्ला रसूल के एक बार देखे न बार बार बार बार देखे क्योंकि तरह ते ईमान नसीब है अबू जहाल आबु अहाल अबू दाल ते इमान नसीब तालम आल्ला रसूल अनेक काबू तालेब आल्ला रसूले अनेक उपकार कर অনেক উপকার হয়েছে এই জন্য আল্লাহ আল্লাহর মৃত্যু সর্বশেষ চেষ্টা করেছেন তাকে যা বুঝেছেন তুমি একবার চাচা একবার এই কারিমা এদিন নিয়ে একবার তুমি বলো আমি তোমার পক্ষে কথা বলবো কেমন আল্লাহ রসুল চেষ্টা করেছেন আল্লাহ রসুল কান্ডাকাটি করেছেন কিন্তু আল্লাহ তারা তার বিবারের ঠাকানা করেননি আল্লাহ তারা এক কাজিল করে নবীকে বলে দিয়েছেন পারবেন না আমি যাকে চাই তাকে আমি হৃদায় দিব তো ভাই আল্লাহ তোমার একবার চালামাকে আপনাকে এই মনের দৌলত দান আবু तर जन्म्मे व्लर भरेताबे ग घर हेदा सम अबू जहां अबुल जहान मा अंधस अवस्थाएं बतुल्ला त्व करते आगे जुगे काफे मुस्टिक्रम बुल्ला त्व करते আবু জাহানের মা অন্তঃসত্ত্ব অবস্থায় বাইসুল্লাহ তো করতে করছে আবু জাহানের মায়ের প্রসব বেদেড়া ওঠে ওই বাইসুল্লাহর ভিতরে আবু জাহালের জন্ম হয়েছে কিন্তু আল্লাহ তালা তার হৃদায়তের করেন করেননি আর আবু বকর আবু বকর আর আবু জাহাল এক জিনিসটা আবু বকরের জন্ম হয়েছে মূর্তির ঘরে কিন্তু আল্লাহ সবার তালা তাকে इमान बने बलियन सीदिक रबी समस्त उन्मतर जी एक रखा है और अबू अकुर सिद्धिक रबील्लाई तीन रात तीन दिन जदि एक पल्ला रखा है हल्ला से बस उजनि भारी आबू जहां जन्म वायतुल्लार भरे गेपर तरह इमान रोसी भये আল্লাহর কি মহিমা আল্লাহর ক্ষুদ্রতের কি মহিমা যে তিনি বাইসুল্লার ভিতরে একজনকে জন্ম দিয়েও তাকে ইমান থেকে বঞ্চিত করলেন বাহরণ করলেন আর আরেকজনকে জন্ম দিলেন কিন্তু তাকে ইমানের বলে এমন মুসলমান আছে যারা বকা নদিনা দেখে নাই আমরা তো আল্লাহ সুরকেও দেখি নাই কিন্তু এমন মুসলমান আছে যারা ইমানের বলে বলিয়া বাজে এগুলি কি ভাই এগুলি আল্লাহ রহমত আল্লাহ যদি কাউকে রহমত দিতে চান পৃথিবীর কোন শক্তি নাই সেটা ঠেকাইতে পারে আল্লাহ বলেন আমি যদি আমার রহমত কাউকে দিতে চাই পৃথিবীর কোন শক্তি নাই ঠেকাইতে পারে নমরুদ যখন ইব্রাহিম ইসলামকে বিশাল অগ্নিমণ্ডে নিক্ষিপ্ত করল আল্লাহ তালা চান ইব্রাহিম ইসলামকে রহমত দিবে নমরুদ বিশাল রাজস্বের অধিকারী ক্ষমতার অধিকারী তার আয়োজন কম ছিল না ব্যবস্থাপনা কম ছিল না কিন্তু ইব্রাহিম আর ইসলাম একটা প্রসম পর্যন্ত জ্বালাইতে পারে নাই কেন পারে নাই আল্লাহ তালা যদি কাউকে রহমত দিতে চান যেখানে চায় সেখানেই রহমত দিবেন আল্লাহর জন্য কোনো জায়গা নেই কোন পরিবেশ পরিস্থিতি নাই সব জায়গাতে আল্লাহ আমি পারেন ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল নমরুতের আগে নিক্ষিপ্ত হওয়ার পর কি অবস্থা হয়েছিল উনি বলেছেন আমার জীবনে এসে বেশি শান্তি এসে বড় সুখ আর আনন্দ সময় আমি অগুনের আগুনের মধ্যে ছিলাম বলেন সুভা আগুনকে তো জান্নাতের বাগানে পরিণত করে সবচেয়ে সুখময় শান্তিময় সময় তিনি অতিবাহিত করেছেন ওই সময় যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন তো ভাই আমার আপনার জন্য আল্লাহ তালা রহমতের ভাই ছাড়া করেছেন ইমানওয়ালা বানিয়েছেন কারিমাওয়ালা বানাইছেন এটাকে নিয়মত মনে করা সব সময় এটাকে নিয়মত মনে করবে কিতাবে লেখছে দৈনিক জীবনে আপনি আমরা ইমানের কথা আসরণ করে আমার প্রার্থী কত ভাই আছে তাদের ইমান নতুন ভয় নেয় আল্লাহ তারা তাদেরকে ইমান দেন নাই। ইমানের দৌলত দিয়েছেন আমাকে আমি এর শুক্রিয় আদায়ের জন্য আমি দুই রাগার দফল না আমার সরাত শুকুর হিসেবে আমি আদায় করছি আল্লাহর খাসবান দ্বারা দৈনন্দিন জীবনে ইমানের দেহতার সুক্রিয় আদায় করে দুই রাগার নকল স্বতন্ত্র ভাবে আলাদা ভাবে এই মুহূর্তেই করেছেন কেন করেছেন ভাই তাদের মধ্যে সেই অনুভূতি ছিল আর আমাদের মধ্যে তো অনুভূতি নাই আমরা তো অবশ্যই গেছি নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা সক্রিয় নাই ইমানের মেয়ে মধ্যে শোকরাদায় করতে হয় আল্লাহ তালাকে আপনাকে ইমানের দৌলত দান করেছেন রহমত গিয়েছেন আমি আপনাকে একটু চেষ্টা করি মেহনত করি আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে যাইতে হবে না প্রথমবারেই আল্লাহ জাহান্নের যখন ইমান দিয়েছেন চিরস্থায়ী জাহান্নামী বাবা থেকে আল্লাহ এখন কথা বলল পাপাচার থেকে বুড়া থেকে অপরাধ থেকে অন্যায় থেকে যদি ফিরে থাকি যদি কিছুটাই মদত করি যেটাকে শকর বলে শকর ইমানের কথা বসে শকর যদি বাবা যায় আল্লাহের ওয়াদা আছে আমি তোমাদেরকে আঘাত ইচ্ছা সংগ্রহ করি না মায়া ফালুল্লাহ মায়া ফালুল্লাহ শকরের আমলকে ধরো ইমান তোমাদেরকে আমি আমার দয়ার দ্বারা দান করেছি আর যদি একটু চেষ্টা করে মেহনত করে শকুরের আমল ধরো আমি তোমাদেরকে আজাদ দিব না আজাদ দেওয়ার আমি তোমাদেরকে আজাদ দেওয়ার জন্য আমি সৃষ্টি না পৃথিবীতে কোনো যদি মা থাকে সন্তানকে আগুনে ফেলবে আসে এই দুনিয়ার সাধারণ মা সে সন্তানকে প্রতিপালন করে সে সন্তানের উপর কিন্তু মারিব না মারিক তোলা আল্লাহ তারপ করবে দয়া হলো আল্লাহ রসমা আল্লাহ তালা দয়া কত আল্লাহ তালা কোরআ করেছেন কালো রাসবাস তোমার বাড়ি তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি দয়াবান তিনি ক্ষমাসী তার মধ্যে দয়া বেশি দেখেন আল্লাহ তালা আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে ইমানের দৌলত জানা দে আল্লাহ তালা যার দয়া করবেন পৃথিবীর কোন শক্তি নাই সেটা ঠেকাইতে পারে এক সাহাবি তার নাম হল হজরুল কাসির এক সময় সে হত্যাকারী ছিল হজরত হামজার আদি আল্লাহ উল্লুকে যখন শহীদ করা হল আল্লাহ রসুল অনেক কষ্ট পেয়েছিলেন দুঃখ পেয়েছিলেন এই অফি হামজার রবিউল হত্যাকারী ছিল মক্কা যখন বিজয় হয়ে গেল এই ওয়াসি টাইমের দিকে পালিয়ে চলে গেল আবু জাহাজের ছেলে হজরত আক্রমার রবি তাল আবু জাহাজের ছেড়ে তাহাবি হজরত আক্রমার রবি তাল উনি ওই সময় যখন মক্কা বিজয় হয় তখন বেইমান ছিলেন কাজ দেখছিলেন উনিও এমনের দিকে পালিয়ে গেল পালিয়ে গেলে কি হবে আল্লাহ তালা তাদেরকে রহমত দিবেন আল্লাহ ফায়সানা আক্রামা রাজি আল্লাহ তালার মুখ এমনের দিকে পালিয়ে যাইতেছিল পালিয়ে যাওয়ার সময় আরো সাগর ওই সময় জাহাজ ছিল না নৌকা ছিল নৌকায় চলে সাগর পাড়িয়ে দিয়ে যাচ্ছে বিশাল তুফান শুরু হয়ে গেছে ঝড় তুফান এই ঝড় সুফারের তুফানের কবলে পরে আক্রামারাদি আল্লাহ তখন কিন্তু মুসলমান আনলাই আক্রামার দাদি আল্লাহতালু এরকম মূর্তিকে ডাকতেছিল হে লা তোদের ইজ্জতের দর্শক তোদের সম্মানের দর্শক তোদের ইজ্জত রক্ষার জন্য আমি দেশ ত্যাগ তোদের ইজ্জত আমার বাপ গান দিয়েছে আমার বাপের মুখের উপরে দুটি ছোট্ট ছেলে উঠে আমার মাকে হত্যা করেছে হে লা তোদের ইজ্জতের কসব আজকে আমাদেরকে এই সুফান থেকে বাঁচা মূর্তির কোনো ক্ষমতা আছে বাতাবর আছে মুসলমান আমি তাকে করতে পারবেন মূর্তি কোন দিন বাঁচাইতে পারে না কোন দেবতা বাঁচাইতে পারে না মহাসদিন যখন আজাদ দেয় প্রথমে চারবার আল্লাহ আকবর বলে মাহাত্ম প্রথমবার যখন বলে আল্লাহ আকবর দ্বিতীয়বার বলে আকবার তৃতীয়বার বলে আকবার চতুর্থ বারবার আকবার চারটি বকলুক আছে আমরা মনে করি এদের অনেক শক্তি ক্ষমতা আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এগুলির যে শক্তি এগুলি নিজস্ব শক্তি নয় আল্লাহ তালা দেওয়া শক্তি এগুলি নিজস্ব শক্তির অধিকারী কোনো মধুর নয় মাটির কোন ক্ষমতা আছে আমার আপনার লাশকে যখন মাটির ভিতরে রাখা হয় মাটি ছায়া বেলে হজম দেবে এই ক্ষমতা এটা আল্লাহ মাঝির কোনো খাইতে পারে না মাটি আল্লাহ তালা নবীনদের দেহের ক্ষেত্রে শহীদদের দেহের ক্ষেত্রে কিছু কিছু মমিনের দেহের ক্ষেত্রে মাটির জন্য হারাল করে দিয়েছেন একটা স্প খাইতে পার মহাসিন চারবার ঘোষণা দেয় চারবার প্রথমে চারবার ঘটনা দিয়ে বুঝায় কোন শক্তি কোন কিছু নাই কোন ক্ষমতা নাই সব ক্ষমতা হল আল্লাহ পানির কোনো ক্ষমতা নাই গঙ্গা দেবীর কোন ক্ষমতা নাই মাটির কোনো ক্ষমতা নাই মাটির বানানো মূর্তির কোনো ক্ষমতা নাই মূর্তিকে যদি আপনি তেমন পর্যন্ত ডাকেন আপনার ডাকে ছাড়া দিতে পারবেন এই কথাটা করানিবুল অহুমান তারা বলেন ওই ব্যক্তির বড় কথা হারা কেউ হইতে পারে যে ব্যক্তি মূর্তিকে ডাকে যে মূর্তি তেমন পর্যন্ত তার দাকে সারা দিতে পারে হেদায়তের পথের পথিক বানিয়েছেন ফিরাজুল মুস্তিমের পথের প্রথিক বানিয়েছেন বলেন আবু ভাই আমি আপনি যে মামলাকে ডাকি সেই মামলা আবার আপনার দাকে সারা দেয় কিনা ভাই সেই মাওলার পরিচয় কি জানেন তিনি সবসময় আমাদের নিকটে অতি নিকটে কেমন নিকটে আমার আপনার এই যে বোর গালের সাহর নিকটে এর কেউ বেশি নিকটে আমার আপনার নারী আমার আপনার মাওলাহ সৃষ্টি করেছি আমি ইনসানের অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হয় সেটাও আমি জানি আর আমি তার অতরূপ নিকটে যতটুক তার সাহর তার নিকটে एक व्यक्ति मूर्ति के सामने नहीं आशी बचर पंत पूजा कर मूर्ति के डेन सान मानने बुध मूर्ति देवता देवता के सामने नहीं पूजा कर आशी बचर राखी छड़ा दे कुराने बोल है एम पराखी छड़ा दीते हैं मूर्ति क्योंकि एक दिन की हो जोबड़ेर मार पे जोबड़े मार पे या सनाम जगह समाधु उच्चारित भाई आल्लाह तला जी काहमत दीते चान को वाहन एग्जे दीब अल्लाह तला बड़दाता এক নাম হল সমাজ আহাদ আল্লাহ সমাদিয়া ভুদ এই সুরা কার আছে ভাই শুধু মুখস্থ থাকলে হবে না মহৎ দিয়ে করতে হবে একবার করলে দশ পাড়া কারিমের কারি হাসেল হয় তিনবার করলে তিনে তিরিশ একটা ধবন আর অট্টালিকা তৈরি হয় ভাই যারা বুদ্ধিমান তারা দুনিয়াতে বুদ্ধি তারা এরকম ভাবে আখের হাতের কামাই করে না। দুনিয়ার কাজ একটা বিল্ডিং করতে যান কত ফির কত কষ্ট কত অর্থ দেয় অনেকে বিল্ডিং করতে গিয়ে কি হয় নিজের হায়াতটাকেও শেষ করে ফেলে হায়াত পায় না ও শেষ হয় সেও কবরের দিকে চলে যায় কিন্তু আমার আপনার আখের হাতের এবারের বিল্ডিং আল্লাহ কত সহজেই করে দিয়েছেন খালি যদি আমি আপনি একটু বিভেদ তাকে খরচ করিয়েছি দশ বার সুরা এক করতে কি কতটুক সময় লাগে ভাই দুই তিন মিনিট সময় লাগে দশ বার সুরা এক করলে আল্লাহ অট্টালিকা বিল্ডিং তৈরি করলে এই সুরাসের মধ্যে আছে ভাই ঈশ্বর মোহাম্মদ তো আবার এক জায়গায় ইমামতি করতো নামাজ করাইত কুবা কুবার এক মসজিদ এসে নামাজ করাইত ইমাম তো তার নিয়ম হলো যে যেই নামাজি পড়ায় প্রতি রাখ আছে সুরা হাতে হার পর সুরায় ক্লাস করে এরপরে আবার অন্য চুরা করে মুক্তাজিরা ইমামের কাছে অভিযোগ করছে বুঝু আপনি সুরা হাতেহার করার পর সুরায় ক্লাস করেন আবার অন্য চুরা করেন কেন করেন আপনি যদি অন্য চুরা পড়েন অন্য চুরা করবেন সুরা ক্লাস কেন করেন আর যদি সুরায় ক্লাস করেন আবার অন্য চুরা কেন করেন এইভাবে ইমামতি করিয়েন না আপনি এটা কেন করেন অভিযোগ দিয়েছে ইমান সাহে বলছে যে আমি এরকমই করবো তোমার চাইলে আমাকে ইমাম আসো আর না চাইলে বাদ দাবো এক পর্যায়ে অভিযোগটা আল্লাহ আল্লাহকে ডাকছে ডাকে বলছে তুমি এরকম কেন করো আমি ইমান পাইছি বড় কষ্টের ইমান আমার মালিককে আমি চিনেছি বড় কষ্ট করে চিনেছি ওই মালিকের পরিচয় সুরা এক্লাসের মধ্যে আছে আমি এই সুরাকে বড় করি ভালোবাসি এই মধ্যে আমার মালিকের পরিচয় বলো আমার মালিকের পরিচয় যে ইনসুরার মধ্যে আছে ওই সুরার সাথে আমার মোহাম্মদের সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে এই সুরাকে আমি বাদ দিতে পারি না মুহূর্তের জন্য বাদ দিতে পারি ভালোবাসায় তোমাকে জান্নের পর দেখাবে জান্নাত বলছেন ভাই আমি আপনি মুসলমান আমি আপনি ববিন ইমান আল্লাহ তাহলে আমাকে আপনাকে দান করেছেন মুসলমান মানিয়েছেন আমি আপনি ঈশ্বরাকে কতটুক মহ্বত করি কতটুক ভালোবাসি আমি বলতেছিলাম আক্রমা রদিয়া তালু তুফানের কবলে পড়েছে সুফানের কবলে পড়ে ডাকছে যে মূর্তিকে ডাক ডাকে ছাড়া দেয় যায় মূর্তি ডাকে ছাড়া দেয়া যায় ওই যে আরেকজন লোক আশি বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে ডাকতেছিল ইয়া সোনামো একদিন জোবানের মার পেটে ইয়া সমাজ উচ্চারিত হয়ে গেছে আল্লাহ নাম সাথে সাথে গায়ের থেকে আওয়াজ আসছে লাফাই তুমি কি বলতে চাও আমি হাজির তুমি বলো কি বলতে চাও ভাই আমার আত্মার মালিক যিনি আমার আত্মার রাম তিনি আমার আত্মার জীবনের সাপ তিনি যে সময় আমার আত্মার দাগকে পূরণ করে থাকে বলেন আল্লাহ ওই লক্ষ্যের হেদায়তের ফারফানা করে দিয়েছেন শুধু ইয়াল সমাধু জবান থেকে উচ্চারণ হওয়ার কারণে ফেরেক্টারা এক পর্যায়ে বললেন যে আল্লাহ ওই ইচ্ছা করে ইয়ার সমাধু বলে নাই কারণে আপনি কেন মাফ করতেছেন ফেরেস্তারা যখন আপত্তি পেশ করলো আল্লাহ তারা বললেন হে আবার ফেরেস্তারা তোমরা শোনো আমার দয়া কোন বান্ধা যদি ইচ্ছাকৃত নয় ভুলক্রমে যদি আমার নাম দেয় আমাকে যদি ডাকে আমার নামের একটা ইজ্জত আছে সম্মান আছে এটাকে আমি অবমূল্যায়ন করতে পারি না আমি ওই বাংলার এটা একটা ভাই এত বড় মারফি এত বড় ব্যবস্থাপনা সুন্দর আয়োজন আমি আপনি এটার কদর করতেছিলেন আজকে আমার আপনার অন্তরে এটার কদর নাই এটা কোন আসভ নাই এটার কোন গুরুত্ব নাই মাহাত্ম নাই যে আজকে এখানে কোন দুনিয়ার কোন রং তামাশা হইত দেখা যেত লোক লোকের লোকারণ্য হয়ে যেত ঢাকা। হইত না ভাই আল্লাহ যাকে রহমত দিতে চান তাকে কোনো বাহানায় রহমত দিয়েই যায় আক্রমণ বিপদে বলেছে সুফানের কবলে করে মূর্তিকে ডাকতেছে ওই নৌকার মধ্যে আরো কিছু লোক ছিল এক বৃদ্ধ মুসলমান ছিল বৃদ্ধ আক্রামা রাজি আল্লাহ ওনাকে লক্ষ্য করে বলল আক্রামাকে লক্ষ্য করে বলল। হে আক্রামা আমি তো কিছু বলতে চাইছিলাম না কিন্তু না বলেও পারতেছি না আক্রামা এক পর্যায়ে বলল যে চাচা আপনি কি বলতে চান বলেন দেখি বয়োজ্যেষ্ঠ লক্ষে চাচা বলি আমরা সম্মানে সম্মান করি ওই তৎকালীন না হলেও তাই বলল। ছাড়া দিতে পারে না সে আমদ পর্যন্ত পারবে না তো চাচা কাকে ডাকতে হবে মোহাম্মদের জিনে রথ মোহাম্মদের জিনে রথ তাকে ডাকো তিনি এই আস্থানের মালিক তিনি একপত্র যে কোনো জটিলতা আল্লাহ আমাকে আপনাকে উদ্ধার করতে পারেন কিনা চাচা তুমি যে কথাটা বললেন আজকে আমরা সুফানের কবলে বলেছি তুমি এই সুফানের কবল থেকে আমাদের বাঁচাও যদি বাঁচাও আমি তো করে চলে যাচ্ছি এখন যেদিকে যাচ্ছি ওইদিকে আর না আমি যেখান থেকে আসছি ওখানে আবার ফিরে যাব আমি আর সামনের দিকে যাব না এই কথা বলার সাথে সাথে তুফান ভালো হয়ে গেছি বলেন শুভানন্দ ভাই আমি আপনি সময় আছে আমার আপনার জিন্দগির সময় আছে সুযোগ আছে যদি আল্লাহ তালাকে ডাকি এখনো সময় আছে সাথে সাথে আল্লাহ তাল আমার আপনার ডাকে ফেলা দেবে বলেন শুভানন্দ আক্রামা তখন মোদীর মক্কার দিকে ফিরে আসতেছে অক্সির আদি আল্লাহ আলু তিনিও তাদের থেকে ফিরে আসতেছেন আর আক্রমা রবি আল্লাহ তিনিও ফিরে আসতেছেন কোথায় ফিরে আসতেছেন আল্লাহ তাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের মোহাম্মত দিয়েছেন আল্লাহ রসুলের কাছে যে কারি বাকরি মুসলমান রেণে সবাই মনে করতেছেন যে তারা আসতেছে তারা তো বড় বড় অপরাধী ছিলাকে হত্যাকারী হত্যা হত্যা করেছিল আর অনেক কষ্ট দিয়েছিল অনেক জুলুম নির্যাতন করেছিল সাহবাহা মনে করতেছেন হয়তো তাদের ফাঁসি হবে অথবা যাবজ্জীবন হবে আল্লাহ তালা আর কাজিল করে দিয়েছেন আমার বান্দারা তোমরা গুণা করেছো অপরাধ করেছো অন্যায় করেছো পাহাড় সম্বোচ্ম কিন্তু আমার রহমত থেকে তৈরাস করে না মানুষের যত বড়ই গুণা হোক যত বড়ই অপরাধ হোক আমার রহমতের কাছে সেটা এই আস এদের সম্পর্কে সম্পর্কে নাজি হয়েছে কিন্তু আল্লাহ রসুল এটা প্রথমত জানেন না যে এদের সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল আশিকে দেখলে কষ্ট পাইছেন বড় কষ্ট পাইছেন হামলাকে শহীদ করেছে হামলা রাজি আল্লাহ আল তালা শহীদ করেছে আল্লাহ রসুল চেহারা আক্রমণ আপনার সামনে গিয়ে বসেছে আল্লাহ চেহারা কারণ তারা বড় বড় অপরাধী ছিল আল্লাহ করে বললেন হে মোহাম্মদ আমি তো আমার রহমত এদেরকে নিতে চাই হেড দিতে চাই তুমি চাইলে হবে না আমি চাইতেছি এই জন্য তাদেরকে কালি ব্যাপারে আমার গোলাপ বানিয়ে দাও রসুরিকে এবং আখড়া মারা দিয়ে আল্লাহ মুখে গাড়ি বা আল্লাহর গোলাম মানিয়ে দেয় ভাই আমি আপনি ইমান পেয়েছি এটা কোন থাকি আল্লাহর কাছে যদি হুমজারি করি এর সামান্যতম সুপ্রিয় আদায় হবে সেই ইমানের চৌলত আমি আপনি আল্লাহ দয়ার মেহবাণিতে পাইছি আল্লাহ তালা আমাকে আপনাকে জীবনের আমি আপনাদের সামনে থেকে তালা এখানে এবাদতের কিছু কোয়ালিটি উল্লেখ করেছে এই এবাদত গুলো যদি আমার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমার আপনার মিঠুর আগে তার বাংলা হিসেবে স্বীকৃতি দান করবেন গোলাম হিসেবে স্বীকৃতি দান করবেন আল্লাহ তালা রাজি হবে খুশি হবে এবং আল্লাহ তালা জানাতা করে দিলেন মালদা এই মাদক গুলো কি কি আল্লাহ বলে নিশ্চয় এবং সমস্ত মানুষ যারা কোরআনকারী ব্যক্তি লাভ করে আজকে এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তফসিল কোরআন মাহফিল যারা কোরআনিকারী ব্যক্তি লাভ করে কোরআনিকারী ব্যক্তি লাভ কেমন এ বাদর আল্লাহ পর্যন্ত পোসার জন্য নিরাপদ একটি বাদর কোন রকমের শঙ্কা নাই কোন রকমের আশঙ্কা নাই নিরাপদ আল্লাহ পর্যন্ত পোসার জন্য একটি স্বরাষ্ট্র এক একটি অগত করলে কোরআন কাহিনের কম্পকে করে ডেকে হয় আল্লাহ রসুল করেছেন এই কিতাবের একটা অর্থি ব্যক্তি পড়বে তার জন্য কমপক্ষে দশটি দেখি হল আল্লাহ রসুল আমাকে আপনাকে বুঝাই দিয়েছে আল্লাহ রসুল বলেন যে আমি একথা বলি না একটি হরফ এ কথা বলি না তিনটি হরফ আলিফ করলে দশ থেকে হবে লাম করলে দশ থেকে হবে নিম পড়লে দশ থেকে হবে ইমাম আহমদ বিন হাজুর রহমতুল্লাহ একজন বড় ইমাম ছিলেন ইমাম চতুসাহের একজন বড় ইমাম ইমাম আবুহিম রহমতুল্লাহ ইমাম আহমদিন রহমতুল্লাহ আলাই ইমাম সাদির রহমতুল্লাহ ইমাম মারির রহমতুল্লাহ ইমাম আহমদ বিনবুল জীবনে নিরানব্বই বার আল্লাহ তালাকে স্বপ্ন যোগে দেখেছেন বলেন যোগে আল্লাহ তালাকে দেখা সম্ভব কিন্তু এই সাম্রাজ্যকে আল্লাহ তালাকে দুনিয়াতে দেখা সম্ভব নয় ইমাম আহমুদ বিন হাম রহমতুল্লাহ নিরানব্বই বার स्वप्न जुगे आल्ला तला के देखे सब्लाइल हे मालिक तुम्हें दयानबे बार, ए ए तुमार बार, तुमार को बार तुमार तुम जिया तो जरूरी कथा बार तुम जियारत लाभ करते चाह तुम सार करते चाह जरूरी कथा आलोचना कर अल्लाह तला একশো বারের বার ইমা মাহমুদিন হাম্বল আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন যে মা এমন কোন ইবাদত আছে যে এবাদত অতি নিরাপদ শঙ্কা মুক্ত তোমার পর্যন্ত পৌঁছার জন্য কোন ইবাদত আছে ইমাম মাহমুদ বিন হাম্মুল রহমতুল্লাহ আল্লাহ তালা বললেন হে ইমামহম্মদিন আহমল আমার কালামের চিলা এটা এমন একটি ইবাদত যে এবাদত আল্লাহ দয়া মেহরবান আমরা সুরতুল এর একটি আয়াত কারিমার কাপতে ছিলাম আল্লাহ তিনটি ইবাদতের কথা বলেছেন প্রথম ইবাদত হল ইন আল্লাহ যারা পরাণে কারিমের তিল করে মুসলমান হিসাবে প্রতিটি মুসলমানের জন্য পরাণে কারিমের শহীদ এল জানা नामज पी नामज ए इबादत जै इबाद मध्य कुरानी कारिमिर तेलब छाड़ा नामज क्रहण योग्यता पाने अल्लाह तला कुरानी करिमी तेलब यही इबादत केकले सही भावे शेखार जो चेष्टा कर अल्लाह तला যারা নামাজ সায়ন করে নামাজ সাইনের জন্য প্রথমে অজু লাগে নামাজের জন্য অজু পবিত্রতা অর্জন করতে হয় অজু লাগে এই অজু কি সাধারণ সাধারণ বিচার না এই অজু বলতে অনেক কিছু আছে রসুলুল্লাহ সাল্লাহ সাহবাইকের আমাদের উদ্দেশ্যে একবার বললেন্লাহ হে আমার সাহাবিরা তোমাদেরকে কেমন একটি আমলের কথা বলবো যে আমলের প্রতি তোমরা যত্নবান হইলে পা বন্দি করলে আল্লাহ তালা দুনিয়ার জীবনে তোমাদের যত অপকর্ম আছে কুকর্ম আছে অন্যায় আছে সেগুলিকে আল্লাহ তালা মাফ করে দিলেন আল্লাহ তালা তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এবং তোমাদেরকে জান্নার দান করবেন এবং জান্নার প্রতি প্রমোশনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন সাহাবাইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমল ঠিকই বলেন সাহাবাইকরাম আমলের জন্য পাগল ছিলেন অস্তিত্ব ছিলেন আমরা তো বহানের মধ্যে কিচ্ছা কাহিনি আমলের কথা শুনতে চাইনি। তিনটি আমাদের আল্লাহ রসুর বলছেন তার মধ্যে একটি আমল ধরো একটু কষ্ট করে কষ্ট হবে দিনের কাজ করছে কষ্ট হয় ভাই এই শীতের দিন শেষ হাত্রে উঠে উজু করে হজরের নামাজ আদায় করা কষ্ট কষ্টকর আল্লাহ রসুর বলেছেন কষ্ট হবে কিন্তু কষ্ট সত্ত্বেও যদি সন্ন্যার তরিকায় উজু করা হয় এই অজুর মধ্যে যদি তববার নিয়োগ করা হয় যে আমি বার্ষিক আমার অঙ্গ যেমন ধুইতেছি আমার অন্তর্কেও আমি বোনার ময়লা থেকে আমি ধুইতেছি বলেন তাহলে এই অজু করার সময় এক একটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনার এরকম ঝরে যাবে যেমন নাকি গাছের ফাঁটা ধরে যাবে এজন্য নামাজ আমি আসলে তো করি নামাজ কোথায় পড়ি ভাই মসজিদে গিয়ে আসবে এবারও থানায় এই আমলটা আপনাকে করতে হবে আরেকটি আমল হল আল্লাহ মসজিদের কোরআন মাসজিদ মসজিদকে কেন্দ্র করেই মসজিদ আল্লাহ তালার ঘর এই ঘরের ফসিলত এই অল্প সময় বয়ানগুলি বিশেষ করা যাবে আমরা ঘুরতে घरे ढूकते दुआटा शुद्ध आंशिकी अब्लाहमति खुलेदारहमत समूह बोझा गल साधारण घर नए नए नए घर अगणित असख्य अहमत दर्जा जजकर महशी बड़ मुबारक माहशील महादीन के अम नहीं मुबारक आर मस्जिद केंद्रिक महा এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তালা সুরতুল ফাতির মধ্যে তিনটি ইবাদত করার কথা বলেছেন তিনটি ইবাদত একটি হল কোরআন আরেকটি হল নামাজ কায়ন করা আরেকটি হলো দান করা জাগা মতো ভালো জায়গা বুঝে চিনে সেখানে দান করা মসজিদের দান এরছে বেহতের দান উত্তম দান আর কোন দান দিতে পারে না মসজিদের দিকে পদম ফেলাইলে কি হয় আল্লাহ রসুল বললেন কাকরতুল হোতাইল আল মাসাজ যারা দুনিয়ার জীবনে বেশি বেশি মসজিদের দিকে পদম ফেলাবে আল্লাহ তালা এক এক একটি কদমের বিনিময়ে গুড়া মাস করবেন এক একটি কদমের বিনিময়ে নিজি দান করবেন এবং এক একটি দরজা আল্লাহ তালা উঁচা করবেন মন এজন্য ভাই আমার আপনার কদম মসজিদের দিকে বেশি হওয়া চায় বাজারের দিকে যে পদমগুলো আমি আপনি ফেলাই ওই কদমের ব্যাপারে কোন সোয়াবের ঘোষণা নেই কিন্তু মসজিদের দিকে যে পদমগুলো পড়ে আল্লাহ রসুল বলেন এই কদমগুলোর মাধ্যমে একজন মানুষ পবিত্র হয়ে যায় উনার থেকে পবিত্র হয়ে যায় পরিচ্ছন্ন নেয় মৃত্যুর আগে দিয়ে আল্লাহ তবা রকম তার দে ওই দেশটিকে দান করেন দান করে আল্লাহ তালা তাকে তার গোলাম হিসেবে স্বীকৃতি দিয়ে দেন হ্যাঁ তাকে আল্লাহ ফেরে আল্লাহ চক থেকে ডাক দিয়ে বলা হয়তমাই হে ল মতাইন্দার অধিকারী নবসে মানে ওই মন যে মন শরীয় প্রতি দিনের প্রতি রাজি ছিল খুশি ছিল ছিল। আমি কথা বলে দৈনন্দিন জীবনে এই গোয়াটা হটক হয় ভাই সকাল বিকাল আছে আমার আপনার জানা নাই কখন আমার আপনার হায়াসের পুঁজি শেষ হয়ে যাবে সকালে যদি বলেন সারাদিনের জন্য রাত্রে যদি বলেন সারা রাত্রের জন্য যথেষ্ট ওই দিনে বা রাত্রে কারো মৃত্যু হলে আল্লাহ তালা মৃত্যুটা কি মানে ধরে করে দেবেন আল্লাহ তালা ওই বান্নাকে মৃত্যুর আগে দিয়ে ডাক দিয়ে বলবেন হে আমার বান্দা তুমি দুনিয়াকে কষ্ট করেছ মসজিদের দিকে পদম ফেলাইছিলে মসজিদে যাত করেছিলে উজু করেছিলে শীতের দিন কষ্ট করে করেছিলে। আজকে আমার বান্দাদের কাতারে তুমি সামিল হয়ে যাও ভাই আল্লাহর বান্দাদের কাতারে সামিল না হয়ে কেউ জানলাতে যাইতে পারবে জান্নার চাহিলেই পাওয়া যাবে না আমাকে আপনাকে আগে আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হইতে হবে আমার খাস বান্দা যারা আছে তাদের কাতারে সামিল হয়ে যাও তাদের অন্তর্ভুক্ত হও এরপরে জানলাতে প্রবেশ কর ভাই হাল্লার খাস বান্দারা তারা চার শ্রেণীর লোক চার শ্রেণীর লোক তারা যুগে যুগে অতিবাহিত হয়ে গেছেন আল্লাহ খাস পান্দা যারা আল্লাহ তালার দয়া আর গুরুরা তারা ধন্য হয়েছেন দুনিয়া এবং আখের হাতে তারা চার শ্রেণীর বাহুল এক নাম্বার রুমের অসুগ দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর শহীদগণ চার নাম্বার সালেগন দুনিয়ার কোন মানুষ যদি হিজাজ পাইতে চায় আল্লাহ রহমান পাইতে চায় তাহলে এই খাস বান্দাদের এই বিশেষ বিশেষ বান্দাদের কাতারে সামিল হইতে হয় এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষ যারা জান্নাতের পথের প্রথিক তাদের পথের প্রথিক বানিয়ে দেবেন বানাবেন তথা জান্নাতি হিসেবে আল্লাহ তারা তবু আবার যুক্ত আমি আপনি জান্নাতি হতে চাই না দুনিয়ার জীবনে আবার আপনার অন্যায় গুণা অপকর্ম কুকর্ম এগুলি সব ধুয়ে ফুসে ঠাক হয়ে যায় পরিষ্কার হয়ে যাক নিশ্চিহ্ন হয়ে যাক আমি আপনি চাই না ভাই চাই তাহলে আমাকে আপনাকে তিনটি কাজ করতে হবে আল্লাহ তারা সুনতুল ফাসিরের মধ্যে বলেন এক নম্বর যারা পুরানিক দুই নম্বর যারা আমার সায়েন তিন নম্বর ওয়ান ঠাকু আমাকে আপনাকে আল্লাহ তালা কিছু সম্পদ দিয়েছেন যার যতটুক আছে ওই সম্পদ থেকে সঠিক খাতে সঠিক জায়গায় ব্যয় করা আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদ এই এলাকার মধ্যে অত্যন্ত সুন্দর মসজিদ অনেক ভালো মসজিদ যেখানে মসজিদ কেন্দ্রিক একটি মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মসজিদ এটা আল্লাহ তালার ধর এটাকে সাধারণ মনে না করা এই মসজিদে কাবা এই গুলজার জন্নত মসজিদ মসজিদেহি কাবা এই গুলজারে জন্নত হ জিদ খানায় আবার একটি শাখা একটি প্রান্স প্রথমে আল্লাহ তালা তার রহমত কে নাজির করেন খান আর সেখান থেকে ডিস্ট্রিবিউট দুনিয়া সকল মসজিদে চলে যায় এবং এই মসজিদে যারা আসা যাওয়া করে তাদের কাছে পর্যন্ত পৌঁছে যায় বলেন শুভার এই জন্য এই মসজিদকে না করা দুনিয়ার কোন মসজিদই সাধারণ নয় এই আমি আপনি মসজিদে করব এবাদত খানা হলো মসজিদ ইব্রাহিম আলী সরাত সালাম নাম শুধু একজন পায় নম্বরের নাম নয় খানা নাম তিনি এবার খানা করেছিলেন এবার খানা তৈয়ার করে আল্লাহ কাছে দোয়া করেছিলেন রব্বালা মেন হুম আলাই হিম আয়া অ তো এই জন্য ভাই এই মসজিদে আমরা এবাদত করি এই মসজিদ আমাদের জন্য এবাদত খানা এই মসজিদ খানায় একটি ব্রান্স একটি শাখা এই মসজিদের আদি তা আছে দুনিয়ার সব জায়গা তে আগে তেমন যেমন সংগঠিত হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তেমন যখন সংগঠিত হবে সব ধ্বংস হয়ে যাবে ভাই আল্লাহ আলা মোহাম্মদ জিকির করি ভাই মোহাম্মদুল রসুল্লাহ सकले जिकिर कर कर ला इला इलाु मुहमदुर सकले जिकी भ सामने दि आगे बसि सामने दिगे आगे आई एक, एक नोड़े चले बसि জায়গা ফাঁকা না রাখি আমরা সামনের দিকে আগে আসব অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা আমাদের সামনে এসে যাবেন لا اله الا الله لا اله الا الله لا اله الله لا إله, الله لا اله الا الله محمد الرسول الله মোহ্বতের সাথে জিকির করি ইলা ইলা ইলা ইলাধুর রসুল La ilaha illa La ilaha illa La ilaha illa Muhammadur Rasulullah <SILENCIO> Bhai, it's all right, bhai Our mukha chikir raki, kalu raki, bhai La ilaha illa কত দাম ভাই জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে চিরস্থায়ী পৃথিবীর সমস্ত সুখ শান্তি আর আনন্দকে যদি একত্রিত করা হয় জান্নাতের এক যারা পরিমাণ সুখ আর শান্তির বরাবর হইতে পারে না কখন হইলে এই জান্নাতে যাওয়ার পর জান্নাতিরা শকর আদায় করবে আল্লাহ তালার কাছে সকল প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি আমাদি এই জায়গা পর্যন্ত পৌঁছায় বলেন আলহান্দুল্লাহ তিনি যদি হিদায়ত না দিতেন কখনো আমরা এই জায়গা পর্যন্ত খুঁজতে পারতাম ভাই জান্ন চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা সেখানে জান্নাতিরা যাওয়ার পর কোন আশ্বস থাকবে না কোন পরিতাপ থাকবে না দুঃখ থাকবে না কিন্তু একটি বিষয়ের জন্য তাদের আশ্বস থাকবে পরিতাপটা সাইফুল হাদিফ জাকারি রহমতুল্লাহ আলাই भारत उपमहदेश सबसे बड़ सैफुल हादीजी तर कित जिकबर मध्य हादीज की उल्लेख करानाते जा विषय तर आफ्स कर दुख कर আফ্বাস করবে দুনিয়ার ওই সময়ের জন্য ওই মুহূর্তের জন্য व्यक्तरा आश्वास कर विषय जो दुनिया तो वही मुहूर्त वही समय जी आल्ला जिकिर छा अतिबाहित যদি আমি একবার সুবহান আল্লাহ বলতে পারতাম যদি ওই সময়টা আমি দুই রাখার লক্ষ অতিরিক্ত করতে পারতাম যদি ওই সময়টি সময়টিতে আমি দুইটি আয়াত করতে পারতাম তেলস করতে পারতাম আজকে জানলাতের মধ্যে আমার মর্যাদা বৃদ্ধি পাইত প্রবসন হইত ভাই আজকে আমরা সময়ের কোন মূল্যায়ন করি না আমাদের হায়াতের সময়গুলো আমরা পানির মতো ব্যয় করতেছি প্রবাহিত করে দিচ্ছি কিন্তু আমরা কোনো কদর করি না সাহাবায়ক রাম তাদের জিন্দগি প্রতিটি মুহূর্তে তার কদর করেছেন এজন্য তারা ছিলেন স্বর্ণ যুগের স্বর্ণ মানুষ সাহাবায়ক রামকে কি বলা হয় ভাইনি আল্লাহ ওই যুগের মানুষকে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন শ্রেষ্ঠ বানিয়েছেন কেন তাদের প্রতিটি মুহূর্ত আগের হাতের ফিকিরে প্রতিটি মুহূর্ত তারা আল্লাহর ফিকিরে কাটিয়েছেন এই তাদের সময়গুলো গুলো স্বর্ণ আর চাঁদের চেয়ে বেশি গুণ আল্লাহ তালার কাছে দামি হয়ে গেছেন মর্যাদার দিন থেকে ভাই আমি আপনার সময়কে অপচয় করি নষ্ট করি যার কারণে আমার আপনার জীবনের সময়ের মূল্য মাটির টুকরার মতো নয় ঢিলার মতো নয় সাহবায়ক রামকে বলা হয় স্বর্ণ যুগের স্বর্ণ মানব জান্নাতিরা আশ্বস করবে কি বিষয় দুনিয়ার ওই মুহূর্ত ওই সময় যেটা আমি জিকির ছাড়া কাটাইছি হায় যদি ওই সময়টাকে আমি কাজে লাগাতাম রসুল্লাহ সল্লাহ রসল্লাহ হাদিস আছে একবার সাহবায়ক রামদেরকে নিয়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ভাই দৈর্ঘ্য সহকারে দু এক মিনিট আলোচনা শুনি আপনাদের সামনে প্রধান আলোচক চলে আসবেন অন্য সময়ের মধ্যে একটু আমলের নিয়ে যে শনি হয়নি সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহ রসুল একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তা আল্লাহ রসুল সাহাবাদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো এই মাইয়েতেরা এই কবরে যারা স্ত্রীরা আছে এরা সামান্য মুহূর্তের জন্য পাঁচ মিনিট মুহূর্ত পাঁচ মিনিট সময়ের জন্য তারা আল্লাহর কাছে অনেক কাটি করতেছে রুনা জারি করতেছে যে তাদেরকে যদি পাঁচটা মিনিট সময় দেওয়া হতো তোমরা তোদের মূল্যায়ন করোনা সাধারণ মনে করো কিন্তু এই মাইয়েতের কাছে দুই রাখার নামাজ শুধু নয় একবার সুহান কদর কতটুক মর্যাদা কতটুক ওই সমস্ত পৃথিবীকে যদি তাদেরকে কাছে এটা আমি আপনি এই যুবককে বর্ণনা করে শেষ করতে পারবো মুসলমান গরিব হইতে পারে মুসলমান দিনমজুর হইতে পারে কিন্তু একজন মুসলমানের এই আমুলের দাম এই কালিমার দাম এই কালিমার চাহিদা অনুযায়ী প্রত্যেকটি ছোট ছোট আমলের দাম আল্লাহ তার কাছে বিশাল দাম পাহাড় সময় পর্বত সমাই আমি আপনাকে জানা যায় যায় জানা যায় নামাজ পড়তে কয়েক মিনিট সময় লাগে দুই মিনিট তিন মিনিট সময় লাগে কিন্তু আল্লাহ নসুর বলেছেন যারা জানা যায় যায় তারা এক কিরা সম পরিমাণ সব লাগা এক ক্রীড়ার কত সাহবাইলাম জিজ্ঞাসা করলেন মালত ইয়ারসুর আল্লাহ আল্লাহ রসুর বললেন এক ক্রীড়া তোলক বিষ্ণু জাবালি ওহুদিন বহু পাঠা করুন বিনিময় ভাই তাও হিটের বিনিময়ে যাদের তাও হিট নাই তাদের যাদের তাও তারা যদি একশো বার হাজার যদি আল্লাহ বলে এটাতে কোনো হবে না ने कहते आल्लाह उच्चारण करल्लाट पमता जतद्वी से एक व्यक्ति आल्लाह आल्लाह जिकिरकारी उच्चारणकारी थक ওই ব্যক্তির এই এফাজতের অছিরায় আল্লাহ তোমার এই পৃথিবীর পৃথিবীর ধ্বংস আল্লাহ অনিবার্য করবেন না ভাই আমি আপনি জিকির করি না সময়ের কোন দাম দিই না সময় কে না সময়ের সতর করি না হায়াতের সময় কিন্তু চলেই রেখেছি এই জন্য বেশি থেকে বেশি এই কারিমাগুলো পড়া শুভহানুলিল্লাহ এই কালিমা কারারণ কালিমা নয় ভাই সমস্ত প্রাণী রিজিব পায় কিতাবে আছে সমস্ত প্রাণী রিজিব পায় এই কালীমার সমস্ত প্রাণী এই কালীবাগুলো উচ্চারণ করে তাদের নিজ নিজ ভাষায় উচ্চারণ করে আল্লাহ করে আর আল্লাহ তাদের করে আল্লাহ বলেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সকলেই নামাজ করে সকলেই তাদের নিজ নিজ তাসবি আদায় করে কিন্তু তোমরা সেই তাসবি গুলো বুঝো না মুসলমান দায় গরিব হইতে পারে দিন মজুর হইতে পারে কিন্তু একজন মুসলমান সে দিনের তলক দিয়ে দিনের ফিকির দিয়ে সে যেই আমলি করবে এই আমলের আল্লাহ তালার কাছে যে কত দাম কত মর্যাদা এটা আমি আপনি গয়ান করে শেষ করতে দা মানে পারবেন বলতেছে একজন মুসলমান গরিব হইতে পারে হইতে পারে রিক্সা চালক হইতে পারে কিন্তু সে যদি ঠিক মতো আল্লাহর হুকুম মাইনে চলে নবীর তরিকা মতো জীবনযাপন করে তার এক মুহূর্তের এ বাদর এই পৃথিবীর সমস্ত রাজ্য সমস্ত ক্ষমতার যে আল্লাহ তালার কাছে বেশি দাবি একজন মুসলমান মানে তাকে রাজত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাজস্ব ওহার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে এক আল্লাহর অলি ছিল বুজুঙ্গ ছিল নদীর কিনারায় ইবাদত করতেছিল। জঙ্গলে নদীর কিনারা ইবাদত করতেছে পাশে দিয়ে একটা হিন্দু যোগী হিন্দু যোগী যাইতেছিল যাওয়ার সময় সে একটা পোটলা যে পটলার মধ্যে মানিক ছিল হীরা মানিক ছিল ওই বুজুঙ্গে হাতিয়ে দিয়েছে এই পোটলাটাকে আপনাকে দিলাম ওই বুজুর্গ পোটলা পায় সাথে সাথে নদীতে নিক্ষেপ করে ফেলা দিল তখন হিন্দু যোগী কপাল চাপড়াইছে আর আফসোস করছে কি করলে এই পোটলাতে ছিল মানিস সাত রাজার ধর হীরা মানি বড় সম্পদ তুমি মানিতে ভেড়া তুমি যদি না নিতে দিতে তুমি এই কাজ কেন করলে আল্লাহলি বললেন এই হিন্দু যোগী তুমি একটা মানিকের জন্য আফসোস করতেছ এরকম কোটি কোটি মানিক আমার পায়ের দিশ দিয়ে প্রবাহিত হয়ে যায় পানির স্রোতের মতো দেখো আমার পায়ের নিচে তাকায় দেখো সাথে সাথে হিন্দু যোগী পায়ের নিচে তাকাইছে কোটি কোটি মানিক পানির স্রোতের মতো তার পায়ের দিশ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে মূল করা মালিকরা মূলক রাজুজারো মালিক আল্লাহ বলে গেছে মালিককে যদি তুমি ধরো তাহলে যত রাজত্ব আছে সব তোমার পায়ের নিচে এসে যাবে মারি দৌলতে দুনিয়া পেজ ने दुनिया पे, जा। आप पे उनकी सारी दुनिया सबके सल्ला भागवान द्वारा दुनिया के लांची में मेरे दुनिया के तु तु तार दिएपर दुनिया अपमानित लांचित तार दिश दिए प्रवाहित चले गए তো ভাই আমাকে আপনাকে এবাদতের বলে বলিযা হইতে হবে ইমানের বলে বলিয়ান হইতে হবে এই জন্য সবাইকে খুব পাচর করতে হবে বেশি বেশি এই কারিমাগুলো করবেন সকাল বিকাল আল্লাহাম এক যা আছে এই কারিমাকে বললেন মানে এমন দোয়া এমন কালিমা যেটা আমার আপনার চিরস্থায়ী জিন্দগিতে চিরস্থায়ী কল্যাণ আর সকাল বিকাল এগুলি করার কথা আছে সুরত রুম সুর তো রুমের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা সকাল বিকাল এই কালিমাগুলো সকাল বিকাল। জন্য সকাল বিকাল আমি আপনি এই কারিমা গুলো করবো এক একটি কারিবার অনেক উজন আল্লাহ তালার কাছে এক একটি কারিবার মাধ্যমে আল্লাহ তালা আমাকে আপনাকে তার সন্তুষ্টি আল্লাহ করবেন আমাদের নবী সহ হাবিবাহ মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি মেয়েরাজে গিয়েছিলেন বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়ে সদরত ইব্রাহিম আলহ ইসলামের সাথে যখন সাক্ষাৎ করলেন ইব্রাহিম আলাইসলাম আমাদের নবীকে একটা উপহার দিলেন বললেন হে মোহাম্মদ তোমার উন্মতের কাছে যখন যাবে আমার পক্ষ থেকে সালাম দিবে হে মোহাম্মদ তোমার উন্মুখকে আমার পক্ষ থেকে সালাম দিবে আর তাদেরকে এই কারিমা বেশি বেশি পড়ার জন্য তাকিয়ে দিবে ভাই ইব্রাহিম আলাইসলাম আমাদেরকে সালাম জানিয়েছেন ख बयान है प्रथम नियम हल इब्राहिम सलाम करते इब्राहिम आल सालाम आदर्श नाम दिन मध्य अनेक विधि विधान आगे इब्राहिम आल सला साल आदर्श যে আদর্শের প্রতি আল্লাহ রাজি হয়েছে খুশি হয়েছে খুশি হয়ে আমাদের জন্য সেগুলি মনোনীত আদর্শ হিসাবে অনুমোদিত করেছেন বলেন আমরা যে ভাই এইব্রাহিম এর মধ্যে ওই কথাগুলোই বলা হয়েছে ব্রাহিম আমাদের নবী আমাদের নবী নবী হিসেবে এসেছেন ইব্রাহিম আলহ ইসলাম সালামের দয়ার কারণে ইব্রাহিম আলসালাম দোয়া করেছিলেন বাইতুল্লাহ নির্মাণ করার পর রবা বাহিম রসুলু আলাইহীম আয়াতিকা দিঘা হে মালিক তুমি আমার বংশধরের মধ্যে একজন পায়গম্বারকে পাঠাও যে পায়গম্বারের উদ্দেশ্য হবে তিনটি আমাদের নবী পৃথিবীতে আগমন করেছেন তার জীবনের উদ্দেশ্য ছিল তিনটি মৌলিক উদ্দেশ্য তিনটি ছিল কি কি ইব্রাহিম আল ইসলাম সেটা উল্লেখ করে দিয়েছে এই তিনটি উদ্দেশ্য ইব্রাহিম আলু ইসলাম দোয়ার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা সেটাকে কবুল আর মঞ্জুর করেছেন এই জন্য এই পৃথিবীতে যত নবী রসুলগন এসেছেন শুধু আমাদের রসুল নয় তাদের জীবনের তিনটি উদ্দেশ্য ছিল মৌলিক তিনটি আমারও ছিল উদ্দেশ্য ছিল এক নাম্বার উদ্দেশ্য হল ইয়াসলিম নবী রসুলগণ এসেছেন এই পৃথিবীতে কোরআনের আয়া করে। কোরআনের মর্মার্থ মানুষের সামনে বর্ণনা করে মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছে বর্তমান দিনের যে দাওয়াতের কাজগুলো চলছে যে পন্থায় হোক যেভাবে হোক সব নবীর অসুলদের কাজ নবীর মেহত নবীর অসুলদের কাজ দাওয়াত বিভিন্ন পদ্ধতিতে হইতে পারে আলহামদুলিল্লাহ নবীর পৃথিবীতে আগমন করেছেন তাদের জীবনের আয়াত চেলাওয়া করে তার পর্য বর্ণনা করে মানুষকে দিনের দিকে দাওয়াত আলহামদুলিল্লাহ বর্তমান দিনের দাওয়াত চলমান যে দাওয়াত চলছে এই দাস সেই নবিরগণের মেহনতের হয়দেশ্য হল কিতাব দিনের তালিম দিনই মাদ্রাসাগুলোতে বিশেষ করে কৌমি মাদ্রাসা গুলোতে যেই দিনের তালিম দেওয়া এই তারিম হল নবির আসলদের মেহনতের তরিকা সহিভাবে কোরআনে তেল ঠিকানো হয় কোরআনের মর্ভার্থ তাপসি ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়া হয় এই জন্য এই দিনী মাদ্রাসার প্রয়োজন এই দিনী মাদ্রাসার লেখাপড়া শিক্ষা শিক্ষা এগুলি এবার তো যতদিন দিনী মাদ্রাসা আছে ততদিন এই পৃথিবীতে দিন আছে আর যতদিন দিন আছে ততদিন এই পৃথিবী আছে কোরআন আছে যখন এই পৃথিবীতে যিনি মাদ্রাসাগুলো থাকবে না তখন প্রকৃত দিন থাকবে না দিন না থাকলে আল্লাহ তালা এই দুনিয়াকেও রাখবেন না দুনিয়ার মহা প্রলয় ধ্বংস অনিবার্য আল্লাহ তালা করে দিল এজন্য নবীরসুলগণের মেহনত মুজাহার সাথে আমাদেরকে সম্পৃক্ত হইতে হবে আরেকটি নবীরসুলদের গান ওয়া ইজাত কি তারা মানুষদের অন্তরকে পরিচ্ছন্ন করেছে অন্তকরণকে সবিত্র করেছে কিয়ার কাজ করেছে মানুষকে আখেরাতের কথা বোঝায় মানুষকে আখেরাত করে তাদের অন্তরকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এই কাজটাও নবীর রাসুল করেছে এই তিনটি মেহনত নবীর রাসুল গণের মেহনত নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য আমার আপনার জীবনে যদি এই উদ্দেশ্যগুলো এসে যায় আমার আপনার জীবনের যদি উদ্দেশ্য হয়ে যায় আমার আপনার জীবনের যদি আমলে পরিণত হয়ে যায় তাহলে আমার আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রকৃত বাংলায় যদি স্বীকৃতি এসে যাবে তাহলে আমার আপনার জন্য জান্নাতে পথ সুগম হবে এই জন্য সকলেই আমরা চেষ্টা করবো তিনশা আল্লাহ তালা সকলেই আমরা নবীর রসুলগণের মেহ্নতের সাথে নবীর রসুলগণের জীবনের উদ্দেশ্যের সাথে আমাদের জীবন কি মিলাবো মিলে আমরা সকলেই আল্লাহ চেষ্টা করব আল্লাহ সবার সকলকে অনুধারণ করার হৃদয়গম করার এবং আমল করার জন্য দুর্ভিক দান করেন সকলে বলি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ